السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم بمنك وكرمك يا أرحم الرحمن أما بعد পিস টিভি বাংলার দূরেরও কাছের সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা পিচ টিভি বাংলার বিশেষ অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা আমাদের সামষ্টিক আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল জিকির ও তার আদাব আর এর অংশ হিসাবে আমরা আলোচনা করছিলাম বিগত কয়েকটি পর্বে কোরআন তেলাওত এর আদাব আর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো কোরআন বুঝে পড়তে হবে কোরআনের যে তেদাব্বর কোরআন গবেষণা এর নীতি ও রীতি হতে পারে এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে আমার ডান দিকে অভিষ্ঠ আছেন বিশিষ্ট আওয়ামী দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হাফেজ এবি এম হেজবুল্লাহ আসসালামু আলাইকুমুল্লাহ এবং আমার বামে উপস্থা আছেন বিশিষ্ট আলেম ইসলামী চিন্তাভিন শেখ মুখলেস বিন আর্শাদ মাদানীল এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আলম ইসলামী চিন্তা শেখ আকরমজামান বিন আবদুলসালাম মাদানীলকুম্লা সম্মানিত সুদী আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম কোরআন গবেষণা করআন অনুধাবন করো করিয়ে চিন্তা ভাবনা করা আল্লাহ বলছেন ফায়তা বিরু ভেবে দেখো কেন ভাবছো না নাকি অন্তরে তালা ঝুলানো নিশ্চয়ই ভাবতে হবে আর কিভাবে ভাবব আমার মতো করে নাকি আল্লাহ যেভাবে চেয়েছেন আচ্ছা আল্লাহ কীভাবেই বা চেয়েছেন জানবো কী করে বিষয়টি গুরুত্বপূর্ণ আর প্রথমে এ বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আলোচক শেখ আকরমান আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআনের তাদব্বর এর ফলাফল বিভিন্ন ধরনের হইতে পারে বিভিন্ন কারণে আল্লাহ তবরকতলা কোরআনকে আমাদের জন্য গবেষণার আদেশ দিয়েছেন আফালা ইতাদ বারুন তারা কি কোরআন গবেষণা করবে না এভাবে আল্লাহ তোবরকতলা কোরআন মসজিদে বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন ফাহাল মিহ্মুদ্ এখানে আমরা কোরআনের যে সুফল কোরআন দ্বারা আল্লাহ তবরকতলা মানব জাতির এবং তার বান্দাদের যে উপকার করতে চেয়েছেন এবং উপকার হয়েছিল সেই উপকারটা আমরা কেয়ামত পর্যন্ত ধরে রাখব সর্বযুগে সেই উপকারটা আমরা ধরে রাখব এটি কিন্তু মূল উদ্দেশ্য কোরআনের তাদব্যর তা আমরা কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে আলোচনা করি আল্লাহ রসুল সাল্লামকে যেই সমাজে প্রেরণ করা হয়েছিল এই সমাজটা জাহিলি সমাজ এবং তাদেরকে কাফের মুশ্রেক বলা হচ্ছে না জাহিল বলা হচ্ছে মেনে অজ্ঞতা এমন একটা জিনিস যে এর ভিতরে শির কুফরি নেফাক আল্লা দ্রোহিতা সব কিছু এর মধ্যেই থাকে এই জন্য একসাথে জাহিলি যুগ বলা হয় তো এই জাহিলিয়ত তাদের দুই ধরনের ছিল একটা ছিল আল্লা কেন্দ্রিক জাহিলিয়ত আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সাথে অনেক তারা দেব দেবী এবং মূর্তি পূজা করত। এটা একটা জাহিলিয়াত আরেকটা ছিল সমাজকেন্দ্রিক জাহিলিয়ত তো সমাজকেন্দ্রিক জাহিলিয়াতের মধ্যে যে এই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করা যায় যে সমাজের ভিতরে অশান্তি মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধ বিগ্রহ এরপর আরও এর চেয়ে নিম্ন পর্যায়ের চুরি ডাকাতি জেনাব্য বিচার এগুলো ছিল তো মূলত আমরা দুই ভাগে বিভক্ত করি তাদের জাহিলিয়াতকে একটা ছিল আল্লা কেন্দ্রিক জাহিলিয়াত আর একটা ছিল সমাজকেন্দ্রিক জাহিলিয়াত আল্লাহ তো বড়ো কথা এই কোরআনের মাধ্যমে কিন্তু দুই জাহিলিয়াতই দূর করেছিলেন আল্লাহ সম্পর্কিত অজ্ঞতা দূর হয়ে গেল। সবটা ওহিতবাদী হয়ে গেল মক্কা বিজয়ের মাধ্যমে যেটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে সমস্ত মানব জাতির কাছে যে মক্কাতে আর কোনো কাফেরই থাকলো না এমন কি যেই মূর্তি দেবদেবীর কারণে রসুল্লা সালামকে মক্কা ছাড়তে হয়েছিল সেগুলো পরিষ্কার হয়ে গেল। এবং কোরআন নাজিল হয়ে গেল যা আল হাক্কো জাহাক আল বাহুকা হক প্রতিষ্ঠিত হলো বাতিল দূরীভূত হলো বাতিল তো দূরিভূত হওয়ার যোগ্যই এভাবে দেখা গেল যে সমাজকেন্দ্রিক যে জাহিলিয়াত এটার কিন্তু উৎস ছিল এই যে এই দলাদুলি কবিলাই কবিল যে তাদের বিভক্তি ছিল এই দলাদলির কারণেই কিন্তু যুদ্ধ দলাদলির কারণেই কিন্তু তাদের ডাকাতি এবং চিন্তায় সেটা ছিল এবং মদ ছিল নারী ছিল সম্পদ ছিল অনেক কিছুই ছিল সমাজকেন্দ্রিক বড় জাহিলিয়াত যেটা রয়েছে যেটা প্রভাব সব কিছুর ওপরে পড়েছিল এখন আমরা যেটা লক্ষ্য করছি যে এই কোরআন কিন্তু আমাদের মাঝে আছে এই কোরআন তাদেরকে মুসলমান করে দিল জাহিলিয়ার দূর করে এবং বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দিল কিন্তু বর্তমান যুগে এই কোরআন আমাদের মাঝে রয়েছে কিন্তু কি হচ্ছে এই কোরআন দ্বারা আমরা দেখছি এক শ্রেণীর মুসলমান বিরাট অংশ তারা কোরআন দিয়ে কাফের হয়ে যাচ্ছে কোরআনকে অপব্যাখ্যা করতে করতে করতে দেখা যাচ্ছে যে কোরআন থেকে যদি নবী বের করে যে নাইল যদি কোরআন দিয়ে কখনো প্রমাণ করা যাবে না তো কোরআন দ্বারা যদি মরিতদেরকে শিক্ষা দিয়ে দেয় যে নামাজ লাগবে না তাহলে কুফরি প্রতিষ্ঠিত হয়ে যা। আমি একটু কথা আপনাকে স্মরণ করিয়েছি আপনার সাথে ওই যে কোরআন দ্বারা কখনো সেটা প্রতিষ্ঠিত হবে না প্রমাণিত হবে না কিন্তু তারা আমরা আমি বাস্তব যেটা অবস্থাটা কি হচ্ছে মানে কোরআনকে তদব্যুর না করা কোরআনের আসল অর্থ মর্ম উদ্ঘাটন থেকে দূরে সরে যাওয়ার কারণে বাস্তবে এই অবস্থা হচ্ছে আর যারা দেখেন যে কাফের হচ্ছে না তাদের ভিতরে বিপুল সংখ্যক তারা আর অবস্থার মধ্যে পড়ে গেছে তারা বিভক্ত হচ্ছে এই দুই অবস্থায় জাহিলি যুগে যেই দুটা দোষ দূর করা হয়েছিল কাফেরগুলোকে মুসলমান করা হলো আর বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা হলো এই কোরআন বর্তমান মুসলমানদের ভিতরে থেকে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক তারা কাফের হচ্ছে এমনভাবে কোরআনকে বুঝতেছে যে নিজেরাই কাফের হচ্ছে আবার কাফের বানাচ্ছে ধরেন যে কাদে নি এদের সম্পদ তো হলো কোরআন প্রভাব পড়েছে কোরআন এর ব্যাখ্যা শুনে যারা কোরআন কে গবেষণা করার কথা বলছেন সবাই কিন্তু কোরআন ব্যবহার করছে এই জন্য কোরআনে পাকে মধ্যে আল্লাহ তো বলেছেন ইদুল্লু বিহি কাসিয়া ওহাদি বিহি কাসিয়া এর মাধ্যমে অনেকে পদভ্রষ্ট হবে এবং অনেকে আবার আসবে আচ্ছা তারপরে আরো আছে কি বলেছেন এই কোরআন দিয়ে কোনো জাতি উপরে উঠে যাবে আবার কোন জাতি কোরআন দিয়ে নিচে নেমে যাবে যেটা আমি বলছিলাম যে কোরআনের যে গবেষণা এখন চলছে ভালো কথা কোরআন আল্লাহ পাকও বলেছেন আলাই তবর কোরআন এটাকে নিয়ে চিন্তাভাবনা করে না এখানে দুইটা সাইড আছে একটা ওখানে আছে আমল কুলুবিন আফাহালদের মধ্যে তাদের অন্তর্কে তালাবদ্ধ কিনা আর এখানে বলা হয়েছে যদি এই কোরআন আল্লাহ থেকে না হয় অন্য কারো পক্ষ থেকে না জিলত তাহলে এর মধ্যে অনেক সাংঘর্ষিক বিষয়গুলো থাকত। কোরআনে সেগুলো নাই কাজে এটা আল্লাহর পক্ষ থেকে এটাই হচ্ছে ধন্যবাদ আপনার কাছে শেখ জি ধন্যবাদ মাতারামকে আমি এখানে দুইটা জিনিস স্পষ্ট করবো আমাদের মানুষের ভিতরে দুই শ্রেণী আছে এক শ্রেণী হচ্ছে সাধারণ মানুষ আর এক শ্রেণী হচ্ছে আলেমা এই দুইটেই দলের মধ্যে সাধারণ জনগণের জন্য একটা বিষয় আর একটা হল আলেমাদের বিষয় এই কোরআন সাধারণ মানুষ যারা আছেন তারা কোরআনকে পড়বেন অর্থ জানবেন এবং আল্লাহকে চিনবেন এর দ্বারা জান্নাত সম্পর্কে জানবে জাহান্নাম সম্পর্কে জানবেন কোরআন যে আল্লাহর বাণী এটা তার বিশ্বাস আরও বেশি উঠে উঠবে কিন্তু আমি যদি সাধারণ মানুষ হয়ে শরিয়াতের জ্ঞান না অর্জন করে যদি দাবিদার হয়ে যায় যে আমি কোরআন সব বুঝি তাহলে আপনার ক্ষতিকার হবে কোরআনের ব্যাখ্যা কারা করবে কোরআনের দায়িত্ব কারা নিবে কোরআন জনগণকে কারা বুঝাবে আমি এখানে বলবো যে আল্লাহ পাক পাকর বলেছে আল্লাহ পাকরবুল আলমিন কোরআনে যেটা বলছেন ফার্সিতে তার অনুবাদ হচ্ছে মোহাম্মদ হারগিজ না গুফ্তা তা না গুফ্তা জিব্রাহল জিব্রাহল হারগিজ না গুফ্তা তানা গুফ্তা কির্দগার অর্থাৎ মহম্মদ সাল্লাহ সাল্লাম কশ্চিন কালও কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত জিব্রাহিল আলি সাল্লাম না বলেছেন জিব্রাহল আলি সাল্লাম কখনোই বলে নাই যতক্ষণ আল্লাহ না বলেছেন তাহলে বোঝা যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যাহা কিছুই বলেছেন সেটাই ওহি আল্লাহর পক্ষ থেকে এসছে কোরআন যেমন ওহি হাদিসও তেমন ওহই কোরআন জানতে হলে পারে যেমন আপনার আমাদের জাবার্জের দেওয়া আছে এখানে গ্রামারের দরকার নেই কিন্তু হাদিসে যাওয়ার্জের দেওয়া নেই হাদিস যদি জানতে হয় কাউকে তাহলে ওকে গ্রামার জানতে হবে যে আপনার কাছে আসবো দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য আশা করব বিরতির পর আপনারা আমাদের সাথেই আবার যোগ দেবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ পথ প্রদর্শক আলকর আনুল করিম কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর অ एवं विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देखियत बृहस्पतिवार सन्ध्या साढ़े छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश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 शुक्रवार नुन सम्प्रचार सकाल साढ़े सतट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 সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে ছিলেন বলে আপনাদেরকে অশেষ মুবারকান বলছিলাম কোরআন বুঝতে হবে কোন উপায়ে এ ব্যাপারে আমাদের শেখ মুখলেস বলতেছিলেন কোরআন বুজার বিষয়টা হাদিস যদি জানতে হয় আপনাকে গেরামার জানতে হবে এখন গেরামার কেউ জানতে পারলেন পুরোপুরি গ্রামার আয়ত্তা আসলো এবার হাদিস পড়তে পারবেন যেমন আমার মহতারাম লিখেছেন আর জিক্রু অফোমহু এখানে যাওয়ার জের নাই কিন্তু এখানে জিক্রু রায়ের ওপর পেশ হবে না জের হবে না যাওয়ার হবে এটা কিন্তু আমরা গেরামার বোঝার কারণে বুঝতে পারছি সুতরাং এই গ্রামার জানার পরে হাদিস পড়া যখন অভিজ্ঞতা এসে গেল হাদিসকে বোঝার জন্য এবার রুসুলে যেতে হবে মোস্তাল হাদিস যাকে বলা হয় মোস্তাল হাদিস জানতে হবে তাদবিনুসন্না জানতে হবে আলিমোর রিজাল্ট জানতে হবে এই সবগুলো অর্জন করার পর তখন হাদিস নিয়ে এসে বক্তৃতা দিতে পারবে কারণ যদি এলমের রিজাল সম্পর্কে না জানে মোস্তালাউল হাদিস না জানে তদমিনুসনাস সম্পর্কে তার ধারণা না থাকে তাহলে কী দিয়ে আওয়াজ করবে এটা হাদিস চলবে কি চলবে না সে তো করতে পারবে না সুতরাং যেই ব্যক্তি হাদিসের অভিজ্ঞতা পুরোপুরি না রাখবে সেই ব্যক্তির জন্য অনুভূতি নাই, যে কোরআনদে কাউকে ফতুয়া দিয়ে যে আপনার একটা দল পরিচালনা করবে দল পরিচালনা ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তির পুরোপুরি কোরআন ক্ষমতা রয়েছে তারপরে রয়েছে সে একটা দল খার ইসলাম বলছেন এবং একটাই নেতা হবে দ্বিতীয় নেতা যদি কেউ হয় প্রথম নেতা যে হবে তার জন্য অজীব দ্বিতীয় নেতৃত্ব যে দাবি করবো ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলছিলেন যে কোরআন বোঝার জন্য আরবি ভাষার যেমন দক্ষতা লাগবে হাদিস ভালো করে বুঝতে হবে রসল্লাহ সালাহ আরি ইসলাম কোরআন এর ব্যাখ্যা করেছেন আল্লাহর কাছ থেকে ব্যাখ্যা জেনে আর তিনি যেভাবে করেছেন সেটা যদি আমরা আয়ত্ত না করতে পারি তাহলে আমাদের এই গবেষণার দরজা ভেঙ্গে অন্যত্র মানে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে আমাদের মুখলেজ ভাই কোরআন বুঝার যে প্রয়োজনীয়তা বলতে গিয়ে হাদিস বোঝার প্রয়োজনীয়তাও সেখানে নিয়ে আসছেন এবং সোজা কথা হচ্ছে আমি যেটা বলতে চাই আমার প্রিয় দর্শক ভাই যে আজকাল একটা প্রবণতা দেখা যাচ্ছে যে বিশেষ করে শিক্ষিত মহল এটা করেন এটা ধন্যবাদাহার যোগ এবং এটাকে আমি বলি যে উৎসাহ কিন্তু যেটা নিরুৎসাহিত করতে হবে সেটা আমি বলব যে তারা কোরআনকে বুঝতে চান তারা কোরআন তেলা করতে চান এবং কোরআন গবেষণা করে তারা নতুন কিছু সমাজকে উপহার দিতে চান জিনিসটি খুবই ভালো এটা কোনো সন্দেহ নেই কিন্তু গোল বাদ্য যে জায়গায় সেটা হচ্ছে এই আপনি এই কোরআন যে ভাষায় নাজিল হয়েছে এই ভাষায় আপনার কতটুকু দক্ষতা আছে কেননা কোরআনের প্রত্যেকটি সংযোজন বিয়োজন এবং কোরআন ব্যঞ্জনা কোরআনের গ্রন্থনা কোরআনের যে সমস্ত ইয়েছে প্রত্যেকটার পিছনে আল্লাহ আকবর অনেক অনেক তথ্য রয়ে গেছে যে তথ্যগুলো এটার উপর পারদর্শী না হলে পরে সেটা বের করা সম্ভব হয় না যেমন একটা উদাহরণ আমি ছোট্ট আপনাদেরকে দেই আলহামদুল্লিল্লা আমরা বলি দেখবেন সব জায়গায় আপনিও বলবেন আমিও বলছি সবাই বলছে এই অর্থানুবাদ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য অথবা অর্থানুবাদ হচ্ছে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য আমি এখন আপনাকে প্রশ্ন করছি যাবতীয় বা সকল এটা আপনি কোন শব্দ থেকে বের করলেন প্রশংসা হামদুন থেকে বের করেছেন এটা হাল হাম থেকে বের করেছেন ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে বের করেছেন জন্য কোথ থেকে বের করেছেন বা নির্ধারিত কোথ থেকে বের করেছেন তামলিক কোথ থেকে বের করেছেন কাজে এখানে আলিফ লামের অর্থ আপনি জানেন না লামের অর্থ যদি আপনি না জানেন তাহলে আপনি শুটিং নিতে পারবেন না শুধু অনুবাদ দেখে কিন্তু একজন গবেষক হওয়া যায় না হ্যাঁ সেটার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে গবেষণার অনেকগুলি পদ্ধতি আছে যেমন সায়েন্স বিজ্ঞান কোরআন থেকে আমি বিজ্ঞান জানতে চাই তাহলে বিজ্ঞানের যে আয়াতগুলো আছে সেগুলো আপনি চয়ন করুন সেগুলি চয়ন করে সেখান থেকে বিজ্ঞান নিয়ে যান যেমন সম্প্রসারণবাদ এই সম্প্রসারণ বিশ্বের সম্প্রসারণ হচ্ছে এটা কোরআন থেকে আমি প্রমাণ করতে চাই তাহলে আপনি দেখেন কোরআনের কোন আয়তে এটা বলা হয়েছে এমনি ভাবে এই যে বর্তমানে যে বাহনগুলো আমরা দেখতে পাচ্ছি এই বাহনগুলোর ব্যাপারে কোরআনেকে কিছু বলা আছে একবারে নিশ্চিত থেকে কিছুই বলা নেই প্লেনের কথা বলা নাই, জাহাজের কথা বলা নেই সাইকেলের কথা বলা নেই আপনার মোটরের কথা বলা কথা বলা নাই, তাহলে পেলাম কোথেকে চলে যানের মধ্যে সেখানে আপনি দেখতে পাবেন আল্লাহ ইনফুস যে তোমাদের এই ভারী বহন করে নিয়ে যায় কতগুলো সেই সিস্টেমের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে অন্য আয়ত বলছে এই ওয়াক লোক মালাত আলাম যে সেখান থেকে উটের যুগ চলে গেছে ঘোড়ার যুগ চলে গেছে খচ্ছরের যুগ চলে গেছে বা গাধার যুগ চলে গেছে চলে গেছে দ্যাট মিন্স সেটা এখন তারা এখনও আছে ঘোড়া গাঁধা উঁট সবই আছে কিন্তু তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে না কোনো সময় হয়তো করা লাগতেও পারে তার বিপরীতে এখন আমরা গাড়ি চড়তেছি বাস চড়তেছি প্লেনে চড়তেছি চড়তেছি আগে সুফুন ছিল এখনও সুফুন মানে নৌকা এখনও সুফুন আছে সেটা নতুন নতুন কি জেনে বলে আবিষ্কার হয়েছে এই সমস্ত কিন্তু কোরআন থেকে তাহলে কোরআনের যারা পারদর্শী তাদের সহায়তা ছাড়া সম্ভব না আমরা দেখেছি কোরআনের মধ্যে কোরআন গবেষণা বা মুফসে বা তসিরের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে প্রায় ষোলোটি বৈশিষ্ট্য বলেছে আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি দেখুন তো কেমন হয় আল্লাপা কোরআনে বলছেন স্যাকুল আমরা শানে নজুল বলি যাকে আমরা আসবাবুল নজুল বলি এই আয়াতটা প্রেক্ষাপট আছে ওটা যতক্ষণ পর্যন্ত জানা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি আয়াতের সঠিক ব্যাখ্যা করতে পারবেন না আরো আছে ওখানে বলা হচ্ছে যে দেখো এটার নাম নেকাজ না যে তুমি ঘরের পিছন দিক দিয়ে ঘরে ঢুকবা বরঞ্চ নেক কাজ হয়েছে ঘরের দরজা দিয়ে ঘরে ঢুকো এটা কেন বলা হলো এটা যদি আমরা না জানি এটা তারপরে আরো একটা উদাহরণ দেয় হজরত আবদুল্লাহিনের জাহাস এবং তার বোন মেনিন হজরত জাহিন আবিনহাসীল্লাহ তালহোমা তারা একটা বিষয়ে রসুল উল্লাহ সাল্লাহ সাথে দিমত করেছেন আর তখনই আল্লাপাক আয়াত নাজুলে তাদেরকে সাবধান করেছেন এই আয় আমরা ব্যাখ্যা কিভাবে করব। অতএব এ ধরনের আরো অনেকগুলো বিষয় আছে একটা কথা যে সে মাধ্যমে ফুটো উঠে হলো এই যে কোরআন দিয়ে কিছু বলবেন আপনি কোরআন থেকে শরীয়তের কিছু ইস্তেমবাদ করে বের করবেন আমি সংক্ষেপে দুইটা পয়েন্টে বলছি এক শ্রেণীর মুসলমান দেখা যাচ্ছে যে কাফের হয়ে গেছে এবং একেবারে বিরাট একটা জোয়ার চলতেছে এই যে জোয়ারটা কোরআনের বিপরীতে কোরআন থাকা সত্ত্বেও যে মুসলমানদের ভিতরে বিভ্রান্তির জোয়ার চলতেছে এক কাফের হচ্ছে আর এক সিডেন্ট বিভক্ত হচ্ছে এইটা রোধ করতে হইলে আবার আমাদেরকে কিন্তু এই সূত্রগুলোতে আসতে হবে এক নম্বর বিচ্ছিন্নভাবে এসে গেছে আমি একত্রিতভাবে বলতেছি যে এক নম্বর সূত্র হলো যে আমি যদি কোরআনটাকে বুঝি যিনি কোরআন নাজিল করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ তাহলে বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই দুই নম্বর হলো যার উপরে কোরআনটা নাজিল করা হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যদি কোরআন মানি তাহলে কখনো মুসলমানরা এই কোরআন মেনে কাফের হবে না বিভক্ত হবে না তারপরে আরেকটা বিষয় যাদের কাছে রসুল্লা সাল্লাম কোরআনের তাফসির করেছিলেন অবশ্যই সেই ছাত্রদের কাছে রয়ে গেছে কোরআনের মূল তাফসিরটা রসুল তারা হলো সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম যাদের কাছে এই কোরআনের তাফসির উপস্থাপন করেছিলেন সেই তফসির আমাদেরকে অনুসরণ করতে হবে এটা হলো গেল চার নম্বর তাহলে এরা হলো তাবেগিগণ এরপরে পঞ্চমে আমি আসব কেরাত কেরাতবিদ্যা কিন্তু বিরাট একটা ফয়সালাকারী যখনই বিভ্রান্তি ঘটে গেছে মানে অর্থ তাহলে দেখবেন যে সাতটা কেরাত আল্লাহ রসুল হাসান বলছেন অনসিল আল কোরআন আলাহারো পাঁচ নম্বর কিন্তু সূত্রটাই হল কেরাত বিদ্যা দিয়ে আপনি ফয়সলা করবেন এই যে খাত আমান্নাবিন কাদিয়ানীদের গুমরা হওয়ার কারণ কিন্তু ডিকশনারি ওরা যদি কেরাতবিদ্যার দিকে যাইতো খাতম্নবীন ওরা ডিকশনারি দেখে বলতেছে যে খাতম শব্দের অর্থ শেষ নাই ডিকশনারির মধ্যে পাওয়া যায় না যে এই আয়াতটা হল সরাসরি আমরা আহলুসুন্না ব্যবহার করি যে এটা রসুল যে শেষ নবীন তার ব্যাপারে সবচেয়ে সুস্পষ্ট আয়াত অথচ এই আয়াত থেকে তারা কোনো উপকার পায় নাই কেন এই সূত্রগুলো না জানার কারণে কেরাতবিদ্যা এখানে খাতম আন্নাবীনের চার পাঁচটা অর্থ ডিকশনারিতে পাইছেন আল্লা আছে কিন্তু বাকি কেরাত নবীদের সমাপ্ত ঘোষণা এবার দেখা গেল যে ডিকশনারি ভিত্তিক যদি এই আয়াতের এবং আরবি যখন বুঝতে যাব তখন তার নির্দেশনা অনুযায়ী বুঝতে হবে প্রিয়নী মোহাম্মদ সাল্লিয়া বোঝাইছেন সাহাব এই করাম রিজমান যেভাবে বুঝেছেন সালাহীন যে বুঝেছেন তাদের কাছ থেকে যদি আমরা তাফসিটটা নেই বুঝতে চেষ্টা করি তখন আর গুমরাহির সম্ভাবনা থাকবে না পক্ষান্তরে যখন নিজেরা নিজেদের চিন্তা শক্তি দিয়ে দলিলের উপরে নিজেদের বিবেককে অগ্রাধিকার দেব তখন এই বিভ্রান্ত অনিবার্য হয়ে যাবে আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে সকল প্রকার বিভ্রান্তি হতে হেফাজত করুন আমিন ও সালাম আলাইকুম ওরহামতুল্লাহ आलम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 আল্লাহিয়াতের বাইরে যাওয়ার সুযোগও তার রক্ষা করার জন্য আল্লাহ সুহান তেনে ইসলাম দিয়েছেন এটা পুরসভার ভিতরে মানুষের কল্যাণ মিহিত রয়েছে ইসলামী ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুর মহসি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হারুন হুসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जानते देख दे माना दु आज रत सा न पु सम सम्प्रचारकाल आठे टी